আসমানার জমিন সৃষ্টির মধ্যে দিন এবং রাত্রির পরিবর্তনের মধ্যে আয়াত অনেকগুলো গুলো আয়াত নিহিত আছে নিদর্শন নিহিত আছে লি উলিল আলবাব কাদের জন্য আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে আসমান আর জমিন এই আপনি মহাকাশ নিয়ে আসমানের বিষয়গুলো নিয়ে যত গবেষণা করবেন তত আয়াত বের হবে আয়াত আল্লাপা বলছে একটা দুইটা না বহু আয়াত অসংখ্য আয়াত অসংখ্য নিদর্শন বলতে এই যে প্রতিদিন দিন যাইতেছে রাত আসতেছে রাত যাইতেছে দিন আসতেছে এই যে পরিবর্তনটা কিভাবে হইতেছে আরেকটা একটা যে একসময় আমরা দেখি দিন বড় হয়ে যায় আবার দিন ছোট হয়ে যায় রাত বড় হয়ে যায় এই যে পরিবর্তন গুলো হচ্ছে এগুলো নিয়ে যারা গবেষণা করবে তাদের জন্য আল্লাহ আল্লা দিন আল্লাহবিহীম তবে অলিল আলবাব হইতে হইলে ওই আয়াত পেতে হলে এদের বৈশিষ্ট্য থাকতে হবে এরা আল্লা জিকির করবে দাড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহ হবে। আল্লাহর জিকিরবিহীন যদি গবেষণা করে তো এরা আয়াত পাবে কিন্তু উলিল আলবাহ হবে না বুঝতে পারছেন এই জন্য যে সকল বিজ্ঞানী আসমান জমিন নিয়ে দিন রাত্রির পরিবর্তন নিয়ে গবেষণা করেছেন কিন্তু আল্লাহর জিকির ছিল না তাদের মধ্যে তারা উলিল আলবাহ হইতে পারে নাই তারা অনেক আয়াত খুঁজে পেয়েছেন অনেক নিদর্শন খুঁজে পেয়েছেন দেখবেন যে এরিস্টল প্লেটো যত বড় বড় আছেন। অসংখ্য নিদর্শন খুঁজে পেয়েছেন এবং যে নিদর্শনগুলো আকাশে জমিনে অসংখ্য গবেষণায় পেয়েছেন কিন্তু তারা আয়াত দেখতে পেয়েছেন কিন্তু তারা উলিল আলবাহ হন নাই উলিল আলবাব হন নাই কেন উলিল আলবাব হইতে হলে আল্লাহ করুন আল্লাহ হা করো আল্লাহ তাদের মধ্যে এই দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় আল্লাহ জিকির লাগবে আল্লাহর জিকির যদি না থাকে তাহলে তারা আলবাবের পরিণত হওয়া যাবে না তাহলে আল্লাহর সর্ব অবস্থায় দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায়ও শোয়া অবস্থায়। এজন্য দেখেন আল্লাহর জমিনে আল্লাহ আল্লাপাক যত মাকলুকাত সৃষ্টি করেছেন কিছু মাকলুকাত আল্লাহ পাক রেখেছেন এরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা জীবন দাঁড়ানো অবস্থায় আছে আবার আল্লাহ সোবান কিছু মাখ লুকাত আছে আল্লাহ করুন আল্লাহ যারা বসে বসে আল্লাহর জিকির করে বসে বসে জিকির করে যেমন পাথর তারপরে বড় বড় ফাহাট গুলো এগুলাকে আল্লাপ বসায় রেখেছে এই বসা অবস্থা তারা আল্লাহর জিকির করে আল্লাহ বিহিম আবার শোয়া অবস্থায় অনেকে আল্লাহর জিকির করে কিন্তু মানুষকে আল্লাহ রবীন্দন এমন এক মাসলুকাত বানিয়েছেন এরা দাঁড়ানো অবস্থায় জিকির করে বসা অবস্থায় করে শোয়া অবস্থায় করে এজন্য দেখেন সোলাতের মধ্যে দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির রুপু অবস্থায় আল্লাহর জিকির শেষদা অবস্থায় আল্লাহর জিকির বসা অবস্থা আল্লাহর জিকির তারপরে আপনার ঘুমাইতে গেলে আল্লাহর জিকির আমরা আজকে জুমা জিকিরের আলোচনা করছি না সুন্নত জিকির এর কয়টা পদ্ধতি একটা পদ্ধতি হলো চলাতের পরে প্রত্যেক ফরজ চলাতের পরে জিকির দুই নম্বর হইল সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা পাকের জিকির তিন নম্বর হলো গুমের সময় ওয়ালা আল্লাহ এই উলিল আলবাবুমের সময় জিকির করে তখনও জিকির সাথে সংশ্লিষ্ট জিকির যেমন ঘরে ঢুকা বের হওয়া মসজিদে ঢুকা মসজিদ থেকে বের হওয়া তারপরে টয়লেটে ঢুকা টয়লেট থেকে বের হওয়া এই সবসময় এক এক জিনিসের সাথে সম্পৃক্ত জিকির করা আরেকটা জিকির হলো সর্ব অবস্থায় আল আজকার সর্ব অবস্থা আল্লাহর জিকির তাহলে এই বৈশিষ্ট্য হল এরা আল্লাহ এটা কি জিকরুল্লাহনা নবী সাল্লামের উপরে দরুদ পেশ করা এটাকে আল্লাহর জিকির না নবীর জিকির হ্যাঁ সবাই বলা নাই অনেকে বিশ্বাস করে এটা নবীর জিকির এটা নবিসমের জির না এটা জিকির কার আল্লাহ এই জন্য আল্লাহ হুম্মা দিয়ে শুরু আল্লাহর কাছে ফরিয়া করা হচ্ছে তাহলে এই জিকিরও আপনি দাঁড়ানো অবস্থায় করতে পারেন বসা অবস্থায় করতে পারেন শোয়া অবস্থায় করতে পারেন দাঁড়ায় যেতে হবে অথবা বসে নামাজের মধ্যে দৌড় পড়েন কি দাঁড়ায় না বসে দৌড় কোন জায়গায় পড়তে হয় বৈঠকের মধ্যে আপনি নবিস্লামের উপরে সালাম পেশ করেন কিসের মধ্যে বৈঠকের মধ্যে তাহলে প্রথম বৈঠকে সালাম পেশ করেন শেষ বৈঠকেও করেন আর তাই বলেন না সেখানে কি বলতেছেন সালাম দিচ্ছেন না বসে বসে সালাম দিচ্ছেন কি বেআসেনা হ্যাঁ আপনি তাসাহুদের মধ্যে বসে বসে নবিসামের উপরে সালাম পেশ করতেছেন সালাম পেশ করার সময় নাকি বসে থাকা যায় না সালাম পেশ করার সময় দাঁড়াই যেতে হয় তাহলে তা সাথ তো বসে পড়া যাবে না তা সময় দাঁড়াই যেতে হবে কারণ আপনি নবিসর সালাম পেশ করতেছেন অথচ পাক শিক্ষা দিয়েছেন আল্লাহর শিক্ষা দিয়েছেন এটা আল্লাহ আল্লাপাক নির্ধারিত করে দিয়েছেন সেখানে আর দাঁড়ানোর সুযোগ নেই এমনি সর্বাবস্থায় আপনি দাঁড়ানো অবস্থায় দরদ পড়তে পারেন বসা অবস্থায় পড়তে পারেন শোয়া অবস্থায় পড়তে পারেন বলেন এই গবেষণা এই চিন্তা এই ফিকির যারা করবে তাদের মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাবে যারা উলিল তুমি এই সৃষ্টিটি অনর্থক বিনা প্রয়োজনে সৃষ্টি করো নাই পৃথিবীর এমন কোন মখলুক নাই এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টিটা আল্লাহাক বিনা দরকার বিনা কাজে আল্লাহ পাক সৃষ্টি করছেন আল্লা সৃষ্টি নিয়ে একটু ফিকির করবে তারাই বলে উঠবেহীন এই সৃষ্টি তুমি সৃষ্টি করো নাই সোভানো আদা বান্না তুমি আমাদেরকে আজা বেনার থেকে রক্ষা করো রব্বানা ইনাকালিন আপনি যাকে জাহান নামে প্রবেশ করাবেন তাকে আপনি অপমানিত করে লাঞ্ছিত সাহায্যকারী কে ময়দানে থাকবে না রব্বানা ইন্না দিয়ে দিল ইমান র আমরা তো একদিন হঠাৎ করে শুনতে পেলাম একজন মানুষ ইমান দিকে আমাদেরকে ডাকতেছে সে মানুষটাকে মোহাম্মদ রাসুল মোনা দিয়ান এখানে মোনাদিয়ান বলতে রাসুলকে বোঝানো হয়েছে আন তিনি আমাদেরকে ডাক দিলেন যে তোমরা তোমাদের রবের উপরে ইমান আনো বা আমা আমরা তার কথা শুনে আমরা সাথে সাথে ইমান এনেছি আর আমাদের মৃত্যুটা তুমি আবরার বানিয়ে দিও ন্যাক্কার বানিয়ে পুণ্যবান বানিয়ে আবরার বানিয়ে আমাদের মৃত্যু দিও আপনি প্রথমে আল্লাহ কাছে বলতেছেন যে আল্লাহ ইন্দানা আল্লাহ একজন আহ্বানকারী ইমানের ডাক দিল ইমানের আহ্বান করলো আর আমরা আমল সালের উসিলা কোরআনের অনেক দোয়ার মধ্যে দেখবেন এই এই ইমান রুশিলা দিয়ে আল্লা ফোয়া শিখিয়েছেন রাব্বানা ইন ফিরানা দা বান্নার এখানে ইমান রুসিল্লা আলমিন আমরা ইমান এনেছি সুতরাং আমাদের ঘুনা মাফ করা দাও আজাবে নার থেকে আমাদেরকে রক্ষা করো